আমরা বাঘ ইতিছে দাড়িত গেছে বাঘ হয়ে গেছে এখন ড্রেসও বাঘ গেছে এখন টুপি দেখলে বোঝা যায় যে ইন এল পাটির আর আমি এলাকি কোন পাটির দাড়ি দেখলে বোঝা যায় কোন পাটির এখন মানে ড্রেস দেখলে বোঝা যায় যে ইন কোন পাটির মানে আমরা বাঘ ইতি বাঘ হয়েছে অথচ আমরা এক আল্লাহর হিফাজত করি এক নবী মোহাম্মদের অনুসরণ করি রসুদ সালাইসালামে গেছেন যে একটা আপনারা বিভিন্ন মানুষ এটা হয় মূল্যায়ন তেহত্বের বাঘ মানে মূল্যায়ন তো দেখতে পারে না মূল্যায়ন বেহত্বের বাঘ এটা হলো ভুল রসদাম কৈছেন আমার উম্মত যারা আমার নবী হিসাবে মানবো তারা হইব গিয়া তেহত্তর বাঘ এর আগে ইহুদি বাঘ না লাগিয়া অত বেশি আগ্রহী আসত তারা বলছেন যে এই একগুড়ো কোন গ্রুপ কোন গ্রুপ যে তারা জান্ন তখন রসদ সাল্লাহ আলি যে একটা বর্ণা আছে যে কইসেন যে আল জামা জামাত আমরা এর লাগে শূন্যী আমরা এলাম গিয়া সঠিক ফতের অনুসারী কিন্তু আমরা অসংখ্য দল অথচ অসংখ্য যে মা আনা আলাই হুয়া সাহাবি আমি এবং আমার সাহাবিরা যে ফচর আছে যে দিন রাখিয়া গেছেন যে ইসলাম ডাকিয়া গেছেন এই ইসলামদের রে সব থেকে মানছেন খারা সাহাবাই কালাম রাজি আল্লাহমাইন এই ইসলামদের রে সব থেকে বলা বুঝছেন খারা সাহাবাই কালাম রাজি আল্লাহমাইন এই ইসলামদের রে সব থেকে বলা আমল করছেন খারা না আমরা বেশি করছি সৌদি আরবের মানুষ বেশি খরা হ্যাঁ লন্ডনের মানুষ করার আমরা যে আমরাও মনে হচ্ছে আমরাও সঠিক ইসলাম বুঝছি না সাহাবাই কেন এই উম তারা শ্রেষ্ঠ মানুষের আমরা দিয়ে আজমাইন তারা যেভাবে দিন মানছেন উইলাল আমরা দিন মানতে হইব তারা যেভাবে দিনটা বুঝছে না হলে আমরা তারা যেভাবে আমল করছেন আমরা আমল করতেই এর যদি বিপরীত আমরা আমল লয়। যেহান নাম যে যারা রাস্তার বিপরীত চলবো কোরআন যখন তখন মুমিন বলতে খারাপ আমরা কথা কইসেনি সাহাবাইকার আমরা তার রাস্তার যদি বিপরীত চলে তার বুঝোর বি জাহান নাম কেউ দেখ তুমি মোমিনদের রাস্তার বিপরীতে গেছো গিয়া আর মোমিন বলতে সাহাবাইকার আমরা দিয়ালি এটা দেখ এই দেশে দেখবার তার ভিতরে যা আসেন সব দেখাইছে তারপরেও তার মু হয় না কি আছে খাওয়া যায় না তার ভিতরে কিছু আছে আমরা আপনাকে যদি আমরা দেখি আমরা নিজেদেরকে দাবি করি তো আমরা হক পন্থী আমরা হক কানি সৈত্য তরিকায় সৈতাব দলে নিজের দাবি করে আল্লাহ সুহান এই কথা আল্লাহ আমরা সৃষ্টি করেছেন কি বলা যান আল্লাহানা একদমিত উপস্থিতি আপনি আপনারাই আমার আল্লাহ খান আখল দিস এই আখল দেওয়ার কারণে আল্লাহ খানের দিন বিচার করবা আমরা অথবা তিরস্কৃত করবা আমরা শাস্তি দিবা নাইলে আমরা পুরস্কার দিবা আল্লাহ সুফান্তা নাই কারণ কি তা আল্লাহ সুহান আখল দিছেন ব্রেইন দিছেন এতে ইসলামর মাত যখন আইব আপনারে আহ্বান করতেই বিয়া আল্লাহর দিকে আল্লা সুবহান তার চেয়ে উত্তম সার কথা যে মানুষের আল্লাহর দিকে আহ্বান করে অল্লা বাড়ি থেকে আমিন ফুরো যে আমরা আমার দলের দিকে মানুষের ডাকবার লাগিয়া আমরা তরিকার দিকে ডাকবার লাগিয়া আমরা আইছি এই যে আমরা একটা দল এক তরিকা আমরা এক আল্লাহর ইবাদত করি এক নবী মোহাম্মদ সাল্লা আলাইস্লামর এবং আমরা দিন দল এর আমরা তরিকা এর ইসলাম এর বাইরে আর কিছু নাইহু কশিম কালে কবল ঘুরা হইত নয় আখেরা তো দুনিয়াতে ক্ষতিগ্রস্ত দেখা যায় দুনিয়া তো কালী দেবো তার দলের মানুষ কিন্তু আখেরা তো ধরা পড়ব কে প্রেরণ করা সম্পর্কে আল্লাহ সুবহান করিম বিভিন্ন আয়াত বিভিন্ন জায়গা আল্লাহ সুবাহ আলোচনা করছেন কিন্তু সেটা সফর মাঝে আল্লাহ সুবহান তিনি তারা সমস্ত দিন সমস্ত জীবন ব্যবস্থার আল্লাহর জীবন ব্যবস্থা আল্লাহ প্রতিষ্ঠিত করবার লাগে আল্লাহর দিন মানে আল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করবার লাগে